দ্বিতীয় খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিত্যসিদ্ধ ও কৌমার বৈরাগ্য রাখালের বাপ বসিয়া আছেন রাখাল আজকাল ঠাকুরের কাছে আছেন। রাখালের মাতা ঠাকুরানি পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন রাখা লেখানে আছেন তাই পিতা মাঝে মাঝে আসেন তিনি ওখানে থাকাতে বিশেষ আপত্তি করেন না ইনি সম্পন্ন ও বিষয়ী লোক মামলা মোকদ্দমা সর্বদা করিতে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে অনেক উকিল ডেপুটি ম্যাজিস্ট্রেট ইত্যাদি আসেন রাখালের পিতা তাহাদের সঙ্গে আলাপ করিতে মাঝে মাঝে আসেন তাহাদের নিকট বিষয়কর্ম সম্বন্ধে অনেক পরামর্শ পাইবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে রাখালের বাপকে দেখিতেছেন ঠাকুরের ইচ্ছা রাখাল তার কাছে দক্ষিণেশ্বরে থাকিয়া যান শ্রীরামকৃষ্ণ রাখালের বাপ ও ভক্তদের প্রতি আহা আজকাল রাখালের স্বভাবটি কেমন হয়েছে ওর মুখের দিকে তাকিয়ে দেখো দেখতে পাবে মাঝে মাঝে ঠোঁট নড়ছে অন্তরে ঈশ্বরের নাম জপ করে কিনা তাই ঠোঁট নড়ে এসব ছোকরারা নিত্য সিদ্ধের থাক ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে একটু বয়স হলেই বুঝতে পারে সংসার গায়ে লাগলে আর রক্ষা নাই বেঁধেতে হোমা পাখির কথা আছে সে পাখি আকাশেই থাকে মাটির উপর কখনও আসে না আকাশেই ডিম পারে ডিম পড়তে থাকে কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায় তখন পাখির ছানা বেরিয়ে পড়ে সেও পড়তে থাকে কিন্তু তখনও এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা ওঠে ও চোখ ফোটে তখন সে দেখতে পায় যে আমি মাটির উপর পড়ে যাব। মাটিতে পড়লেই মৃত্যু মাটি দেখাও যা অমনি মার দিকে চোঁচা দৌড় একবারে উঠতে আরম্ভ করে দিল যাতে মার কাছে পৌঁছতে পারে এক লক্ষ্য মার কাছে যাওয়া এসব ছোকরারা ঠিক সেই রকম ছেলেবেলায় সংসার দেখে ভয় এক চিন্তা কিসে মার কাছে যাব, কিসে ঈশ্বর লাভ হয় যদি বলো বিষয়দের মধ্যে থাকা বিষয়দের ঔরসে জন্ম তবে এমন ভক্তি এমন জ্ঞান হয় কেমন করে তার মানে আছে বিষ্ঠা কুড়ে যদি ছোলা পড়ে তাহলে তাতে ছোলা হয় সে ছোলাতে কত ভালো কাজ হয় বিষ্ঠা কুড়ে পড়েছে বলে কি অন্য গাছ হবে আহা রাখালের স্বভাব কেমন হয়েছে তা হবে নাই বা কেন ওল যদি ভালো হয় তার মুখীটিও ভালো হয় সকলের হাস্য যেমন বাপ তার তেমনি ছেলে মাস্টার একান্তে গিরিন্দ্রের প্রতি সাকার নিরাকারের কথাটি ইনি কেমন বুঝিয়ে দিলেন বৈষ্ণবেরা বুঝি কেবল সাকার বলে গিরিন্দ্র তা হবে ওরা একঘে মাস্টার নিত্য সাকার আপনি বুঝেছেন স্ফটিকের কথা আমি ওটা ভালো বুঝতে পারছি না শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি হ্যাগা তোমরা কি বলা বলি করছ মাস্টার ও গিরিন্দ্র একটু হাসিয়া চুপ করিয়া রহিলেন বৃন্দে ঝি রামলালের প্রতি বলিলেন ও রামলাল এই লোকটিকে এখন খাবার দেও আমার খাবার পরে দিও শ্রীরামকৃষ্ণ বৃন্দেকে খাবার এখনও দেয় নাই